আচ্ছা আমি আবাদত করি কিন্তু আমার স্ত্রী আমার এই সব আমি আবাদত করি আপনি আবাদত করেন আবাদত করেও দায়ুস আর নবিসা দায়ুস জান্নাতে যাবে না তো এটা জান্নাতে যাবে না মানে তার অর্থ এই নয় যে আপনি নিরাশ হয়ে বসে থাকবেন আপনি স্ত্রীর এই জন্য স্ত্রী যদি দিন না মানে তো যে দিন মানে না তার সাথে তো কোন মুমিনের বিবাহিক সম্পর্ক থাকে না আর ছেলের নামাজ পড়ে না ছেলে যে সময় নামাজ শিখানো দরকার ছিল সে সময় শিখান দেন সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেন নাই দশ বছর বয়সে না তখন পড়েন নাই দেখা যায় যে সময় আসতে ছেলে তো সে সময় বড় হয়ে গেছে এখন ছেলে আর শোনে না তো ক্ষেত্রে আপনি ছেলেকে দাবাদ দিবেন তবে চেষ্টা করবেন আপনি সারা জীবন মানে চেষ্টা করে যাবেন ছেলেকে নামাজি বানানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতে হবে